ওসামা ইবনু জায়দ রাজিয়ালাহ আলহ্ন হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহাম যখন আরাফা হতে ছিলেন তখন তিনি একটি গিরিপথের দিকে গিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিলেন ওসামা রাজিয়াল দালাহন বলেন পরে আমি তাকে পানি ঢেলে দিচ্ছিলাম আর তিনি অজু করছিলেন অতপর আমি বললাম এ আল্লাহ রসুল আপনি কি সালাত আদায় করবেন তিনি বললেন সালাতের স্থান তোমার সম্মুখে অর্থাৎ মুজালিফায়